নাম আমলি শুনত এর আর নাম আমলি সুন্নত এটা আবার দুই প্রকার একটা হইলেন তারা সহজে সুন্নত নামাজ আছে যাদের নমাজ পড়ার অভ্যাস আছে একটু দয়া করে বলেন জোহরের আসরের সুন্নত চার রাখাত কিন্তু দু সুন কি এক সমান জোহরের সুন্নত তার নাম কি আসরের শূন্য কি হয় হয় না জানার কারণে অবজ্ঞা করিয়া অবহেলা করিয়া অনেক মুসলমান শূন্য জীবন বর পালন করেনা এই জন্য ভালো রকম দরকার শূন্যতে মোয়াক্কাদা আমল করলে কি হবে না করলে কি হবে শূন্যতে যায়দা আমল করলে কি হবে না করলে কি হবে নিয়মিতার লঙ্ঘন করলে গতকাল দুহারের চার রেখ শূন্যত পড়ল না এর আগের দিনও ভরলো না এর আগের দিনও ভরলো না এর আগের সপ্তাহরলো না এর আগের মাসও ভরলো না কোনদিনই ভরে না যারা রেগুলার লঙ্ঘন করে এরা ফরজ আমল করলেও ওয়াজিব আমল করলেও ক্যামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকবে এবার বলেন আপনাদের কার কার নবীর সাফার থেকে বঞ্চিত থাকা দরকার কার তাহলে শূন্যতে মোয়াক্কাদা রেগুলার লঙ্ঘন করা দরকার না রেগুলার ফালন করা দরকার কারো কি বাস করবেন আমাদের কার মধ্যে আমাদের এই এই সমাজের মুসলমানের কতজনের মধ্যে শূন্যতে মোয়াক্কাদা রেগুলার আছে রেগুলার লঙ্ঘন করলে কেয়ামতের দিন নবীর খাস সাফা থেকে বঞ্চিত থাকতে হবে আর কেয়ামতের দিন যারা নবীর রাসুলের খাস সাফার থেকে বঞ্চিত থাকবে এদের জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না পালন করলে কি হয় এবার বুঝার দরকার যেই লোক চারটা কাজ করবে যেই লোক আগে চারটা কাজ করবে এই লোক নফল মুস্তাহাব আমল যত বেশি করবে তত বড়ি হবে আল্লাহ। ওলি হওয়ার আল্লাহর এক নম্বর সকাল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে একটা গুণা ওদার করার অভ্যাস এখনো বাকি আছে ছাড়তে পারে নাই সে কোন রকমের আবাদত বন্দিগি করতে করতে আল্লাহর ওলি হতে পারবে না যত চকি পড়ুক গুসখুর যত তাহাজ পড়ুক মদ খুর যত হজ করুক গাঞ্জা যত লক্ষ পুলি ডেকে গান খরাজ করুক আল্লাহর হলি হতে পারবে না কারণ তার গুনার অব্বাস সারতে পারে না ওটা বুঝতে পারে না কার গুণার অভ্যাস থাকতে হবে দুই নম্বর সমস্ত সরজ আমল ঠিক মতে করতে হবে তিন নম্বর সমস্ত ওয়াজীব আমল ঠিকমতে করতে হবে সমস্ত ওয়াজীব আমল করতে হবে ওয়াজিব আমল রেগুলার মঙ্গল করে চললে যত বন্দীগি করুক যত লক্ষ কোটি টাকা সকল প্রকার গুণা ছাড়তে হবে দুই নম্বর ফরজামল ঠিক ঠিকমতে করতে হবে তিন নম্বর ওয়াজিব আমল করতে হবে চার নম্বর শূন্যতে আমল ঠিকমতে করতে হবে এই চারটা করলে পরে জাহান নাম থেকে না যাতায়ের ব্যবস্থা হয় অলিভাগা भ्य दिए फरजामल ठीक वाजीबामल ठीक कर सुन्नते ठीक करतीत নবীর সাফা হাতে মাফ হয়ে যাবে এই চার কাজ ঠিক করার পরে শূন্যতে যায় নফল মুস্তাহাব যে যত বেশি আমল করবে সে তত বড় ওলি হবে আল্লাহ বুঝে থাকতে বলেন সুতরাং যাদের অলি হওয়ার ইচ্ছা আছে শূন্যতে যায় পড়তে হবে যাদের অলি হওয়ার ইচ্ছা নাই না করলে অসংখ্য হ্যাঁ মাঝে মধ্যে লঙ্ঘন হয়ে ভিন্ন কথা তার তিন অর্থ নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস সম্পর্কে কিছু কথা বলে দিলাম নবীর আমল সম্পর্কে কিছু কথা বলে দিলাম বুঝলেন কি দেখেন আরো জরুরি কথা সেসব একদিনে বলা যায় না কেরাম তের কিতাবে লিখেছেন শূন্যতে যায় বেশি বেশি আমল করলে আল্লাহর ওলি কেন হয় লিখেছেন দুই কারণে শূন্যতে জায়দা যারা বেশি বেশি আমল করে এরা কেন আল্লাহর হয়। দুই কারণে এক কারণ হইল গুনা সারছে নিজের স্বার্থে জাহান্ন থেকে বাঁচার জন্য ওয়াজীব আমল ঠিক করছে নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য শূন্যতে আমল ঠিক করছে নিজের স্বার্থে নবীর সাফা হাত পাওয়ার জন্য গুনা মাফ করাইবার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন সাই কাজ করলো কার স্বার্থে নিজের স্বার্থে শূন্যতে যায় দাম না পারলে জাহান নামে যাবে নবী সাফার থেকে বঞ্চিত থাকবে না তাহলে শূন্যতে যায় দাম করোন স্বার্থ নাই স্বার্থ নাই হরস্ক নেই প্রশ্ন বুঝলেন কিনা দেখেন সুতরাং শূন্যদা আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই নফল আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই মুস্তাহাব আমল করার মধ্যে আমার কোন স্বার্থ নাই তারপর করি কেন আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য তারপর করি কেন্লাহ আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য এই জন্যে করবে আল্লাহ তার প্রতি দফতরে তার নাম লেখাইয়া দেবে আজকে বললেন কিনা নফল বন্দেগীর দ্বারা ওলি হয় কেন এটা নিজের স্বার্থে করে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে গেল এক কারণ দুই নম্বর এত ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের এক বন্ধুকে বাদ দিয়ে আরেক বন্ধুর বিয়া হয় না এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর ঈদ হয় না এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর দিয়া হত হয় না এরকম ঘনিষ্ঠ বন্ধু এই ওয়াশিংটনের বন্ধুকে ওয়াশিংটনের নিউ ইয়র্কের বন্ধু কাশোর ওয়াশিংটনের বন্ধুটার মত আরেকটা লোক তার বন্ধুর চালচলনের মতো এই লোকটার চালচলন তার বন্ধুর কথাবার্তার মতো ঐ লোকটার কথাবার্তা তার বন্ধুর লিবাস পোশাকের মতো ঐ লোকটার লিবাস পোশাক কিছু দয় আমায় এত বড় ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর জগতে দ্বিতীয় কেউ নাই তিনি হইলেন মুহাম্মদুর রসুল্লাহ সুতরাং মুহাম্মদুর রসুল্লাহ কোন উম্মত যখন নবীর নমুনা ধরিয়ালয় নবীর নমুনা ধরে শুননাতে যায় সুলের মতো তার সুল নবীর পোশাকের মতো তার নিবাস পোশাক নবীর চালচলনের মতো তার বন্দীগীর মতো তার এবাদত বন্দী আল্লাহ বলেন তুই আমার বন্ধু আসলেনা আমার বন্ধুর নমুনা দর্শ এই কারণে তোর আমার অলিবালায় এবার মূল কথার দিকে ফিরে যাই নবীর কথার তিনটা অর্থ এক নম্বর নবীর শূন্যতত্ব নবীর হাদিস দুই নম্বর নবীর শূন্যতত্ত্ব নবীর আমল তিন নম্বর নবীর শূন্যতত্ব कुरान जे आये व्यामे शिखाई कुरान से आयत व्याख्या कुरान मानी नबी सुन तरिका मतलब কোরআন মানি কি মতো নবীর আল্লাহ রব আল কোরআনে হজরত আদম আলহী ইসালামকে যে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন যখন আদম আ আল্লাহ বলেন আস আদাম আদম আ লঙ্ঘন করল আদম কি করল আপনার কি বলেন ফালন করল না লঙ্ঘন করলো এবার বলেন গুনা কিসের দ্বারা হয় আল্লাহর হুকুম ফালনের দ্বারা লঙ্ঘনের দ্বারা তাহলে আমি যদি রসুলের তরিকার কাছে না গিয়া নিজে নিজে তাহলে পরিষ্কার আমি বুঝতে পারি আল্লাহ যেহেতু বলেছেন আদম আলো করল অবশ্যই আদম গুনা করল আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করল। এটার থেকে আমি নিজে নিজে কি বুঝি কি বুঝি আদমে গুনা করল কিন্তু নবীর তরিকা এটা নয় নবীর শিক্ষা দেওয়ার তরিকা হল আদম আলহ ইসলাম থেকে নিয়ে করেন বুঝতে হবে নবীর তরিকা মতে যারা কোরআন বুঝে কোরআন মানে কোরআন মত চলে এরা আহমেদ উন্নত জন্নাতি দল কোরআনকে যারা নিজের নিজের ব্যাখ্যা তরিকা বুঝার জন্য সহজ একটা উদাহরণ আছে শোনেন রমজান মাসের দিনের বেলায় পুনরুলা করতে আল্লাহর আদেশ নামিস কিন্তু রোজাদার যদি রোজার কথা বলিয়া গিয়ে গুণা হইল রোজাদার রোজার কথা বলিয়া দিনের বেলাভিনা করলে আল্লাহর আদেশ পালন হইল না লঙ্ঘন হইল এই লঙ্ঘন গুনা লঙ্ঘন কিন্তু গুণা নয় দেখেন কথা বোঝেন কি পর্যন্ত কোন রুদাদার সারাদিন খানা পিনা করবে না সাবধান এটা ছিল আল্লাহর আদেশ বুলিয়া খাইলেও আদেশটা ভালো হইলো না লঙ্ঘন হইলো কিন্তু এই লঙ্ঘনটা নবিত্তরিকা মতে গুনা না তাহলে এমনও আল্লাহর এমনও আদেশ নিষেধ আছে যেটা লঙ্ঘন হয় কিন্তু মোনা হয় না যেটা লঙ্ঘন হয় কিন্তু মনে হয় না এই যা শিখলাম থেকে কোরআন থেকে না নবীর তরিকা থেকে নবীর তরিকা থেকে যেমন ভাবে সত্ত্বেও গুণাদার হয়না ভাবে আল্লাহ ফক্রব আলমিন বলেন ফানিয়া আদম আদম আমার কথার মর্ম বলিয়া গেল দিতে হলো। আল্লাহ নিষেধ করছিলেন এই গাছের গোল খাইও না খাইলেন নিচেন লম্বন হইল ঠিক জেলে সোন আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন না বলিয়া এই গুলিয়া গুলিয়া নিষেধ লঙ্ঘন করলে যে গুণা হয় না নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামী হবে নবীর তরিকা মাথে কোরআন বুঝলে জান্নাতি হবে কথা বুঝলেন কিনা দেখেন তো নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামি আর নবীর তরিকা মা কোরান বুঝলে नबिर तलिका हईल आल्ला जैगें ना इन नबीर तरीका আল্লাহ শুধু আপনাদের মসিদে না আল্লাহ শুধু বাইত না আল্লাহ শুধু বাংলাদেশে এই যা হল নবীর তরিকা সুতরাং কোরআনে আছে আল্লাহ আরো সে কাজে আমি আল্লাহ আরো সে আসেন আর কোথাও নাই এইভাবে যদি ব্যাখ্যা করি কোরআন মানলাম নবীর তরিকা মত না মন গড়া মতো মন গড়া মতো কোরআন মানলে জাহাঙ্গামি হবে বিভক্ত হইয়া দল মুসলমান জাহান নামে যাবে এবার বলুন কেন কুরান না মানার কারণে মানার কারণে বিষয় না কয়েকটা উদাহরণ শোনেন চমৎকার তোমরা যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালাসুতা আলাদা ভাবে দেখানা যায় কি সুতা সাদা সুতা আর আর একটা সুতা করেন সাদা কুন্টা কালাক রঙ পরিষ্কার দেখা যায় আরেকজন একজন সাহাবি শেহরি খাইতে বসার সময় এক পায়ে বানলেন একটা সাদা সুতা আর এক পায়ে বানলেন একটা কালা সুতা একদিকে খাইতে দেখেন ওপর দিকে দুইটা সুতার দিকে খাইতে দেখেন शब्द कर सदा सूता पूर्व आकाशे फर्सा रंग बुजाईन और कलो सूता आकाशे बड़ो अंधकार कलो रंग बुजाइन বলেন তো কুরানি নিজেই এই রকমের অভাব নাই সমাজে বহারী সরিফের ট্রান্সলেশন কিনা গরবা নিধে নিজে ফিরে হ্যাঁ বহারি ফাড়ে আর বহারিও সহি উচ্চারণ করিয়া করতে পারে বুখারি বুখারি বিচ এ আর ওয়াই কোরআন বুঝার জন্য কি করতে হয় এবার বুঝেন আল্লাহুল আলমীর একদিকে আমি নাজিল করতে ডাকি আর একদিকে আপনি জপতে দেখেন এমনটা করবেন না রসুল প্রথম প্রথম এমন করতেন কেন করতেন রসুলের মনে আশঙ্কা হইতো যে নাজিল করতে করতে যদি আমি শব্দ কথা মুখস্থ করি शब्द कर बाकी सेब्दा उन्मत पा क्या रोसे খারাপ ছিল জপতে হবে না আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন না দিল করি আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ না খাইয়া দেব কাজে আপনি কোরআন না দিলে সময় কি করবেন আপনাকে কোরআন এর ব্যাখ্যা শিক্ষা দেব যে নবীর কাছে কোরআন না দিল সেই নবী যদি ব্যাখ্যা আল্লাহর কাছে শিখতে হয় ই আয়তাল্লাহ কি বলছেন নবী নিজে নিজেই কোরআন বুঝেছেন আল্লা শিক্ষা দিচ্ছেন যে নবীর কাছে কোরআন হইলি বুঝতেছেন কিনা কথা নবীর বাসাও আরবি কোরআনের বাসাও আরবি সত্ত্বেও যে যে আরবি নবীর কাছে আরবি কোরআন নাজিল হইলো আল্লাহ বলেন সেই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব সুতরাং যে নবীর কাছে কোরআন সেই নবীকে এবার বলুন কথাগুলি বুঝে থাকলে কোরআন মানবো কিভাবে আমি বুঝিতে না নবীর কাজে ভাবে এই আল্লাহ রসুল বলেন যে সমস্ত মুসলমানেরা নিজে নিজে যাবে আমি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখেছি এদের কোরআনের তসির হবে তস্ব যাদের কোরআনের তস্বির এই সিলসিলার সাথে মিলবে না যার উস্তাদ উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ সাহাবাহা হইয়া মুহম্মদ রসুল্লাহ হইয়া আমি তো আশা করি কথাগুলি বুঝে থাকি আপনারা একটা কথার মীমাংসা পরিষ্কার পাইবেন কোরআন নিজে নিজে বোঝা যায় না নবীর তরিকা যারা কোরআন বুঝতে হয় এ কোরআন শব্দ একটা মূল্য হই বিধান লঙ্ঘন করলো আশা আদম আল্লাহর বিধান আদমে লঙ্ঘন করলো নিজে নিজে বুঝবো না নবীর তরিকা মত নবীর তরিকা কি যে কোন বিধান লঙ্ঘন করলে গুনা হয় না অনেক বিধান লঙ্ঘনে গুনা হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ফানাসি আদম আদম ভুলিয়া গেল আদম আল্লাহ আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলিয়া গিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে বিধান লঙ্ঘন হইল কিন্তু গুনা হইল না সুতরাং কোরআনে যে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেহরাজের রাতে বাইতুল বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসে গেছিলেন মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছিলেন এটা তো ফসব্দ পরিষ্কার মিনাল মসজিদুল হারাম মিলাল মসজিদুল আসফা মেরাজের রাতে নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন এইটুকু বললেই হবে না নবীর তরিখায় আরো কিছু আছে এবার দেখেন তো নবীর তরিকায় মেয়াদ এবার সমস্ত নবীরকে আল্লাহ সেখানে একত্র করে রেখে দিয়েছেন আল্লাহরুল আলমিন আমি পৌঁছার পরে হুকুম দিলেন সমস্ত নবীগণ কাতারবন্দি হইয়া দাঁড়াও দুই রেখাতমাজের সাথে আদায় করো আমরা কাতারবন্দি হইয়া দাঁড়াইলাম কোন নবীকে করার অধিকার দেওয়া হইল না একমাত্র আমি মোহাম্মদুর রসুল্লাহকে ইমাম বানাইয়া সমস্ত নবীর রসুলগণকে আমার মুক্তাদি বানাইয়া সেখানে পয়গাম্বরী নামাজের জমাত আল্লাহ আদায় করাইলেন তারপর বড় বড় নবীর এক পয়গাম্বরের জমাতকে উদ্দেশ্য করিয়া এক একটা ভাষণ দিলেন সর্বশেষে হজরত ইব্রাহিম ইসলাম ভাষণ দিলেন হজরত ইব্রাহিম ইসলামের ভাষণে উল্লেখ করে দিলেন হে নবী রসুলগণ আপনারা যত ভাষণ দিয়েছেন সমস্ত ভাষণের সারমর্ম হইল মুহম্মদুর রসুল্লাহ সল্লাম আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন এই মর্যাদা আল্লাহ আমাদের কাউকে দান করে নেই এই সমস্ত কথাবার্তা শেষ হওয়ার পরে বিদ্যুৎ গতিতে আকাশে উড়ে চললো প্রথম আসমানের গেইকে গেল আকাশে করা হইলো আসমানের আসমানের দারুয়ানা দর্দা খুলিয়া দিল প্রথম আসমানের উপরে গেলাম সেখানে আদম আলি হিসামের সাথে দেখা দ্বিতীয় পার হইয়া দ্বিতীয় আসমানের গেটে গেলাম জিব্রিলমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইলো সপ্তম আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হলো, সেখান থেকে জিব্রিল ফিরিস্তা আমার সান্নিধ্য ছেড়ে দিলেন আমি একা একা রস রস নামক সবুজ জান্নাতি ভিজানায় আরোহণ করে তার এক নম্বর অর্থ তাহলে সাতা স্নানের উপরে মহানবীর শশ রীরি মারাজ বিশ্বাস করেন কিনা কুরআ ভাইয়া না নবীর ভাইয়া সুতরাং বুঝলেন কিনা দেখেন আগের আর একটা কথা মানে তাকে আর কথা বোঝা সহজ হবে এই কথাটা কি ইসলামী আশিদা বিশ্বাস নয় এটা কি আপনারা পালন করেন না বিশ্বাস করেন নী সাত আসবানের উপরে গেছিলেন মেয়রাজের রাত্রে যে আমার পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার বলেন এই বিশ্বাস পাইলেন কোথায় जहां बहानवी सशर मेहरा सावरण जयीफ हदीसर द्वारा प्रमाणित नय हासान हदीसर द्वारा प्रमाणित नयी हदीसर द्वारा प्रमाणित सूतरा जे मुसलमान विश्वास करबे ना जहान नामी हो मुसलमान विश्वास कर जहां कुराना बुझी से नबी सुन्न तरीके तबी मेरा विश्वास करब जो बुझी ना जो नबी सुन्नोत्तरी आसे আল্লাহ তোমাদের সাথে আসমান আরো সে আসেন আরো সে তোমরা তাকো আর না থাকো আর আল্লাহ একবার বলেন আমি আরো সে আল্লাহ একবার বলেন আমি আসমানে আসি আল্লাহ একবার বলেন তোমরা যেখানে আসো আমি সেখানেই আসি আই আসেন আসমানো আমি আরো সে আসি তোমার আল্লাহর কোন কথাটা ঠিক সব কথা যদি ঠিক থাকে আল্লাহ শুধু আরো আছেন আসেন আসমানে নাই বলা যাবে সব কথা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ আসমানে আসমানে আসেন জমিনে নাই বলা যাবে আর এক কথা মানবে না যে আয়তে আছে আরমানে আছেন ওই আয়াত মানবে না যে আয়াত আসে আসমানে আসেন ওই আয়াত মানবে যে আয়াতে আছেন জমিনে আসেন ওই আয়াত মানবে না এমন কাজ যদি করো আল্লাহর কিতাবের একতা মানো আর একথা মানোনা আল্লাহ তু বলে একটা হলো দুনিয়ার জীবনের আর বঞ্চনা আর একটা হলো এবার বুঝা থাকলে বলুন কোরআনের কত কথা কোরআনের সব কথা যদি মানতে হয় তাহলে আল্লাহ জমিনেও আসেন আল্লাহ আসমানেও আসেন আল্লাহ আরও আছেন আল্লাহ পাতালেও আসেন আল্লাহ সব কানে আল্লাহ সর্বত্র বিরাজমান তবে অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এতক্ষণ শুধু একটা কথা বললাম আমরা যে কোরআন বুঝবো নিজে নিজে না নবীর তালিকা মতে অনেক কথা আছে কোরআনে তো পাইলামই না নবীর খলিফা হবেন হজরত আবু বকর সিদ্দিক আলহু এতে আসতে ছিল কার মনে নাই মুনাফিক উসমান খলিমা হওয়ার যোগ্য না আলী রসুলের আপন চাচা তো ভাই রক্ত সম্পর্কীয় আত্মীয় আলী ছিলেন রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই মতবাদ মুসলমানদের মধ্যে সরাইয়া দিল প্রক্রেতা মুনাফি কিনে আপনারা আপনার কথা না বলেন আলী ছিলেন আসলে এই রসুলের প্রথম ফলিফা হওয়ার যোগ্য আবু বকরই ছিলেন প্রথম খলিফা হওয়ার যোগ্য কোরআনে আছে আদিকে আছে নাই কোরনের কোন হাদিস পরিষ্কার বাসায় উল্লেখ নাই যে আবু বকরের পরে রসুলের পরে আমু বকর হবেন তার প্রথম যুগ খলিফা কোরআনও নাই হাদিসও নাই তাহলে আমরা বিশ্বাস করি কি কারণে সাহাবায় কেরামের জমাতের সিদ্ধান্ত সবাই কেরামের জমাতে সিদ্ধান্ত এই জন্য আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি ইসলাম পালন করবে ইসলামী আকিলা বিশ্বাস পোষণ করবে যেই ব্যক্তি কুরআন মানবে নিজে নিজে গুঝিয়া নয় নবীর আর সাহাবায় কেরামের জমাতের সিদ্ধান্ত মতে সেই ব্যক্তির নাম মুসলমানের এই দলটা সাহাবায় বিশুদ্ধ যারা নবীর প্রমাণিত বিষয়কে যারা ইসলামের সহিদা মানবে না যারা নিজের মন গড়াবে একটা মানার চেষ্টা করবে এরাই আল্লাহ রসুল বলেন বাহত্তর দলে বিভক্ত হয়ে জাহান্নানি হবে এই দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার আমাদের আল্লাহ আরসের উপরে আসেন সুরে মুল্কের আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আসেন সুরে বাকরার আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে আছো আমি সেখানে আছি কথা কথা হইল আমরা কোথায় আছি আসমানো না দ্বারা আল্লাহ রসে আল্লাহ সব আছেন সার মর্ম কি মুহসির কেরাম লেখেন সার যে আল্লাহ যে আল্লাহর আবিন এত বড় যে তোমরা আল্লাহর শিষ্ট জগৎটা কত বড় আগে চিন্তা করো আসমান দ্বিতীয় মহাশূন্যের থেকে আরো বড় এইভাবে সাতটা মহাশূন্য একটার থেকে আরেকটা বড় আরেকটার থেকে আরেকটা বড় আরেকটার থেকে আরেকটা বড় এইভাবে সাতটা আসমান একটার থেকে আর একটা বড় আরেকটার থেকে আরেকটা বড় আরেকটা আল্লা আসেন এবার চিন্তা করো আল্লাহ কত বড় এই কথাটা বোঝা নিয়ে এখন চিন্তা করো আল্লাহ কত বড় সারমর্ম ভাইলেন কিনা এতক্ষণের থেকে আসমান গুলি একটার থেকে আরেকটা বড় আসমান সমস্ত আসমান থেকে আল্লাহর আরোশ বড় আল্লাহ যদি জমিনেও থাকেন আল্লাহ যদি আসমানেও থাকেন আল্লাহ যদি আরো থাকেন, এবার তোমাদের বিবেককে জিজ্ঞাস করো আল্লাহ কত বড় মুখস্থ করা শব্দ হই আল্লাহ কত বড় এই জান দারো না মনে এক হই নামাজের বান্দা সময় আল্লাহু আকবর যে বললাম না সে আপনাকে সালাম বলতে পারবেন না আপনি একমাত্র আল্লাহর সাথে কথাবার্তা বলা ছাড়া কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুই কান্দে দুই ফিরিজ থেকে সালাম দিয়া নমাজ থেকে বাহির না হবেন আল্লাহু আকমার শব্দ উচ্চারণ করার শুধু আল্লা বিদানের বিপরীত কোন কাজ করতে পারবে না আবার বলি আল্লাহ কত বড় চিন্তাও করলাম না ফিকিরও করলাম না বুঝলামও না শুধু ঠোঁট দিয়া আল্লাহ হ ইরা একশনটা কি সালাম ফিরা নির্যন্ত আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা বলা যাবে না ঠিক কিনা যেই ব্যক্তি অন্তর দিয়া উপলব্ধি করতে পারে আল্লাহ কত বড় এই ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া জীবনে কোন কাজ করতে পারে না उपलब्धि करते बुजते कलम कत महान पद्धति अल्लाह मानुष के बुझाई कत बड़ो तरह तुम्हरा बुजते कलान कत बड़ কত বড় বুঝলেই তোমরা বুঝতে পারবে আল্লাহর কালাম কত মহান আর ওইগুলি যখন তোমাদের হৃদয়ঙ্গম হবে ওইগুলি যখন তোমাদের অন্তরে প্রবেশ করবে তখন তোমাদের মনে সাহস থাকবে না এত চিনতে পারলে এবার বলেন আল্লাহারে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা দেবী হ্যাঁ আল্লাহরে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা দেয় এই জন্য একটা কথা আছে কালামুল মুলুকে মুলুক উল সাধারণ মানুষের কথাও ও সাধারণ রাজা বাদশার কথা রাজার কথা কথার রাজা রাজার কথা কথার রাজা বর্তমান আমেরিকার কোন নাই কোনটা একটু লজ্জা লাগে দেবা দুই দেন হুসাইন কইতে একটু লজ্জা লাগে বারাকুবা বারাকুবা যদি আজকে বলে पंचाश डाइ कथा जो आगामी किगनल एक মুসলমানের বারাক বড় না আল্লাহ বড় কেন আল্লা বর প্রমাণ কি প্রমাণ কি আল্লাহর হুকুম গুরুত্ব বেশি দাও না বারাক হুসানের গুরুত্ব বেশি দাও কি হইল হইলোটা এই জন্য তহার চার নম্বর আল্লাহ শুধু দেখে চিনাইছেন আগে আমার চিনো আমি কত বড় আমি কত বড় চিনতে পারলে আমার বিধান কত বড় তোমরা চিনতে পারবে আমার বিধান কত বড় তোমরা চিনতে পারলে এই বিধান পালন করার জন্য তোমাদের অন্তর তৈরি হবে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত হইল কত নম্বর সুরে তোহার পাঁচ নম্বর কত নম্বর ফার্স্ট নম্বর এরপর ছয় নম্বর আল্লাহ বলেন আসমানের জগতে যা কিছু আছে जमिने जा पता जागत सबिकल्ला बुद्धा था चंद्र मालिक के सूर्य मालिक के ग्रह नक्षत्र मालिक के गुद्ध चंद्रे मालिक বৈজ্ঞানিকরা শুধু চন্দ্রের মালিক বিজ্ঞানীরা চন্দ্র সূর্য জমিন আসমানি লালিক মালিক আল্লাহ এখনো বুঝে আসে নাই মালিক কারে করে বুঝে আসে নাই একটু ধারণা দি ধরেন এই একটা জমিন আপনি কিনলেন কেটামালিক যে কিনল সে কে মালি যে কিনল সে আপনার অধিকার আছে যেখানে ইচ্ছে অধিকার আছে তাহলে বলেন মালিক কারে হয় যে তার মালিকানা দিন জিনিসটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করলে কারো কোনো আপত্তি করার অধিকার তাকে না তার নাম মালিক বুঝছুন বুঝছ বুঝা থাকলে বলেন তো মানুষ মানুষের মালিক কে আল্লাহ যদি মানুষকে বলেন তুই রুগু করু ঘটনাধিকার চর্চা করলনি আল্লাহরে মালিক বিশ্বাস কর করলাম আমি মনে হয় কথাটা বুঝাইতে পারলাম না আবার কই এই জমিনটা আমি কিনলাম মালিক কে আমি এই খুনা ফসল ফল এই খুনাতে পুকুর দিলাম। এই কুণাতে বাগান বানাইলাম এইকোনাতে বাসা বানাইলাম এই কুণাটা খালি রাখলাম কোন মানুষের অধিকার আছে দেওয়া। কারণ মালিক কারণ আমি এটা মালিক আমাদের জ্ঞান হাজার বেশি থাকতে পারে আমাদের বুদ্ধি আমার থেকে অনেক বেশি থাকতে পারে আপনার অধিকার নয় মাকে কথা বলার এইখানে বাগান বানায় না সেখানে বানাও এখানে গড় বানায় না সেখানে বানাও যেখানে হচ্ছে বাগান বানাইব যেখানে হচ্ছে আমি টয়লেট বানাইবো সেটা আমার অধিকার আমি কার মালিক এই যদি হয় মালিকের অর্থ না ব্যতিক্রম অর্থ আছে এই যদি হয় মালিকের অর্থ বলেন আপনাদের মালিককে না আসমান জমিনের মালিক আল্লাহ মানুষের মালিক না বুঝে শুনে বলেন শুধু চন্দ্রসূর্যের মালিক আল্লাহ শুধু শুধু আর মালিক শুধু মানুষকে যদি বলেন তুই হালাল পথে চল হারম পথে চলিস না এর ফলে যদি কয় আমার মনে হয় হালাল হারম পথে চলব তোমার কি মালিক মানার মতো মানল কি বলেন মালিক মানল না বিদ্রোহী হইল খুদা দ্রোহী হইল কাজেই ক্ষুদারে যারা চিনে এরা তারাই আল্লাহ করেছেন আল্লাহ কিভাবে আসেন কোথায় আসেন আল্লাহর ক্ষমতা কতদূর পর্যন্ত ব্যক্তিত এবং আল্লাহর মালিকানা এইগুলি আমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমরা কোনোদিন আল্লাহর নাফর করার সাহস করতে পারবো না সুরায় ছয় নম্বর আয়াত শুধু করা হইল আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ একটু ধারণা দেওয়া হইল এর বাকি তফসির আলোচনা প্রোগ্রাম আছে সেখানে হবে আপনারা সেখানে থাকলে আগামীকাল ছয় নম্বর আয়াতের তফসিরের আলোচনা শুনতে পারবেন ইনশাল মুহদাম সাথে কি আল্লাহ এই ব্যাপারে হজরত আয়সারাদি আল্লাহা এই মেরাজের যে হাদিস আছে এই হাদিস গুলির ব্যাখ্যা থেকে হজরত আয়সারদি আল্লাহ আলহা বলেন যে মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসুলের সাক্ষাত হয়েছিল কিন্তু আল্লাহ সাক্ষাত যে কি না। এই আমি এখানে আসলাম এনে একটা পর্দা আছে পর্দার আড়ালে একজন লোক আছে ওই পাশে ওই লোকটা এই আমি দুজনের কথাবার্তা হইলো সাক্ষাত হইলো কিন্তু পর্দার কারণে দেখলাম না সাক্ষাৎ সাক্ষাৎ না না দেখলাম না দেখলাম না মেয়াজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে এতে কোনো বিমত নাই দেখছেন কিনা এই ব্যাপারে মত আয়সার একমত আবদুল্লাহ ইবনী আব্বাসুর আর একমত আয়সা বলেন সাক্ষাৎই সে দেখেন নাই আর আবদুল্লাহ ইবনী আব্বাসদিআলফুর বলেন সাক্ষাৎই आयाराबाई कैराम फिर सही बेका अब्दुल्ला तब ठीक कारण शाहबाए कराम मतलम सही कथा बुद्ध क्या देखें तो मत एबल्लेटा मूल কোনটাই ভুল না আয়সার মতে যদি আপনি বলেন দেখেন নাই তবুও আপনার আপনার কোন ভুল নাই ইদনাব্যাসের মতে যদি আপনি বলেন দেখেন তবু আপনার কোন ভুল নাই অথচ আমাদের সমাজে আমার বহু পন্ডিত হওয়া যায় একসাথে দুই মত সঠিক হয়ে গেল একসাথে দুই মত সঠিক হয়ে গেল এক পাশে দুই যদি সঠিক হয় না কয়েশা বল করছেন তাহলে বললেন ইদনাব্যাস ভুল করছেন আসলে সুন্দর মাঠে রাখি দা আয়সাও ভুল করেননি ইদনাব্যাস ভুল করেনি কথা কিনা যেমন একটাকেও কেউ বলা যাবে না ঠিক তেমনি ভেবে চার মজাবের চার মজাব ঠিক একটাকেও কেউ ভুল বলা যাবে না কথা বুঝলেন কিনা দেখেন আল্লাহ তোভিক দান করুন আল্লাহ কুরআ কে সঠিক ভাবে বুঝার এবং সেই অনুপাতে জীবন গড়ার তোভিক দান করুন আমি